শাইক আহমেদ সিরিজের বাংলা গত পর্বে আমরা চতুর্থ মূলনীতিটির আলোচনা শুরু করেছিলাম চতুর্থ মূল নীতিটি হচ্ছে সাবর আমরা সেই আলোচনায় কন্টিনিউ করছি এই পর্বে ইনশা আল্লাহআলা একটি সরল নীতির কথা বলছি পরীক্ষা নেই এমন জীবনের প্রত্যাশা করবেন না আপনারা আপনি সঠিক মানহাজ কিংবা সঠিক পথের উপর থেকে দাওয়া প্রদান করছেন অথচ আপনার দাওয়ার পথ মসৃণ ও লাল গালিচা বেছানো থাকবে এমনটা কখনো আশা করবেন না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 কিন্তু যদি কোনো বিপর্যয় তার উপর আপতিত হয় সে তার পূর্বাবস্থায় ফিরে যায় আলহারফ মানুষের মধ্যে কেউ কেউ সংশয়ের সাথে আল্লাহর ইবাদত করে অর্থাৎ ব্যাপারটা এমন যে আপনি সাগর পাড়ের কোনো উঁচু পর্বতের ধার ঘেঁষে কিংবা একটি টেবিলের কিনারা ন্যায় সরু রাস্তা ধরে হাঁটছেন से जदि कल्याण प्राप्त है सबकिछ इच्छे मत घटे तब ये प्रशांति लाभ कर ओह तो मुकमिन एम प्रशांति अनुभव करी को विपर्य तर आपतित है से तर पूर्वास्थाएं फिर जाए इहकाल और पर उभय स्थान से क्षतिग्रस्त है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 संश्लिष्ट दायित्व के मेने दाय हक पथुसरण कर सकल भारसे बहन कर আল্লাহ তার জন্য যে পরিণতি নির্ধারণ করুন না কেন সে উদার ও প্রশস্ত বুকে তা গ্রহণ করে নেয় এবং সে ঘোষণা করে আমি একজন মুকমিন ওয়ালা কদ ফ্লা কবলিহীন আলমান এবং নিঃসন্দেহে আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথুকদেরকে সুরা আল আন এই আয়াতে আল্লাহ সু বলছেন যে আল্লাহ অবশ্যই সত্যবাদী ওদেরকে জেনে নেবেন যদিও তিনি আগে থেকেই সমস্ত ব্যাপারে অবহিত আছেন নানা পরীক্ষা ও ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনাদেরকেও এগুলোর সম্মুখীন হতে হবে উল উল এমন একজন রাসুলো পাবেন না যাদের দাওয়ার পথে আরাম আয়েস ভোগ বিলাস ও লাল গালিচা বেছানো ছিল এটা উলুল আজমের ইচ্ছা ছিল না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 আপনি হকের উপর থেকেও যদি আপনার কোনো শত্রু না থাকে এবং আপনার জীবনে কোনো ফিতনা কিংবা বিপর্যয় না আসে তবে একা কি কিছু সময় কাটার নিজের সাথে এবং বারবার ভেবে দেখুন আপনি আসলেই হকের উপর আছেন তো মানুষ ও জিনদের মধ্য থেকে তারা ধোঁকা দেয়ার উদ্দেশ্যে একে অপরকে চমকপ্রদ কথা বলে যদি আপনার পালন কর্তা চাইতেন তবে তারা এ কাজ করত না সুতরাং তাদেরকে তাদের মিথ্যার छेड़े दिन अलान आमेर आयात अल्लाह सुबह लिकुल्लि नबीन आदू अर्थात प्रत्येक नबीर जन शत्रु সুতরাং আপনাদের অবশ্যই শত্রু থাকতে হবে শায়াতিন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে শায়াতিন কেবল জিনদের মধ্য থেকে হয় কিন্তু লক্ষ্য করুন আল্লাহ সুভায় কিভাবে এদেরকে চিহ্নিত করেছেন শায়াউতিন শুধুমাত্র জিনদের মধ্য থেকেই না বরং আল্লাহ তালা বলছেন যে শায়উন আল ইনসিউল জিন মানুষ ও জিনদের মধ্য থেকে সুতরাং আমরা কেউই এই কথা বলতে পারবো না যে শয়তান বলতে কেবল জিনদেরকেই বুঝিয়ে থাকে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 তারা নিজেদেরকে নতুন মাসিক মনে করে যার এমন কোন শক্তি ও জ্ঞান রয়েছে যা দ্বারা সে সবাইকে তার গণ্ডির মাছে নিয়ে আসতে সক্ষম হয় তারা মনে করে তাদের এমন কোনো যোগ্যতা বা সক্ষমতা আছে যা আমাদের রাসুল উল্লাহ মুহাম্মদ সাল্লাহু আলাইহ সাল্লামের ছিল না সবাই একসাথে মিলেমিশে হাসি খুশি অবস্থায় থাকবে সবার দৃষ্টিভঙ্গি একই হবে সবার অবস্থান একই হবে তারা সমগ্র দুনিয়াকে মিথ্যা অজুহাতের ভিত্তিতে এক করতে চায় এবং এর বিনিময় আসলে তারা আল্লাহ সু ভাইহালার অসন্তুষ্টি কামাই করে তাদেরকে দাওয়া দেবার মূলনীতিগুলো শেখানো উচিত শুধুমাত্র দাওয়াই না বরং দিনের মৌলিক বিষয়গুলোও তাদের শেখা প্রয়োজন আপনি যখন দাওয়ার পথকে আলিঙ্গন করবেন এবং খাঁটি ইমান ও হক মানহাজকে আঁকড়ে ধরবেন আপনার অবশ্যই শত্রু থাকবে এবং আজকের দিনে আমরা দেখি যে কেউ যদি সত্য উচ্চারণ করে এবং সে যদি নির্ভেজাল তাহিদের অনুসারী হয় তবে কাফিরদের আগে তথাকথিত মুসলিমরাই বরং তাদের শত্রুতায় সবচেয়ে বেশি এগিয়ে আসে কুরআনে এই শত্রু থাকার ব্যাপারটি দুবার উল্লেখ করা হয়েছে নিশ্চয়তা গুরুত্ব বহন করে সুরা আল মুতাফফিফিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইযহাকুন ওয়া মাররু বিহিম ইয়াতগামাযুন ওয়া ইযা কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন ওয়া ইযা রাউহুম ক্বালু উলা ইলা দাআলুন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 আল্লাহ এখানে কাফিরদের প্রতি ইঙ্গিত করছেন যে তারা মুমিনদের সাথে এমন আচরণ করত সুফায়ন আজকে আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে থাকে অথচ তারা খাঁটি তাও বিশ্বাসীদের সাথে ওদের মতোই আচরণ করে নির্ভেজাল তাওহিদে বিশ্বাসী সত্যপন্থীরা আজ আগন্তুকদের মাঝে আগন্তুক এমন কি তাদের মাঝেও এরা আগন্তুক তারা নির্ভেজাল তাওহিদের উপর আমলকারীদের হকপন্থীদেরকে দেখে বলে নিশ্চয়ই এরা তো বিভ্রান্ত হয়ে গেছে সেটা কীভাবে উলা ইলা এর মানে তারা হয়েছে। ওরা তাদেরকে খারেজি ইত্যাদি বলে আপনারা যদি তাদেরকে বলেন যে ঠিক আছে ভাই আপনারা যেহেতু তাদেরকে এসব নামে ডাকছেন তাহলে বলুন আলিমদের মতানুসারে তাকফিরের সংজ্ঞা কি দেখবেন যে তারা কিছুই বলতে পারছে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সালাফদের আলিমদের মতে খারেজিদের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে তারা বলতে পারবে না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 ता आपके लिए हासि ठाट्टा करती साधन करी सबर करें तब फलाफल हिसाब की पाँच अल्लाह तला के ठीक से दिन टी अपेक्षा करते हैं अल्लाह बोलेंदुन आज जरा विश्व ता का दे के उपहस कर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 ইবনুল মুবারক রাহমাহুল্লাহ বলেন আল কলবি সুরা আল মুতাফিফিনের ওই আয়াতের ব্যাপারে আবুসা আলে কে মন্তব্য করতে শুনেছেন আবুসা আলে বলেছেন এটা জাহান নামে তাদের প্রাত্যহিক আজাবের সাথে উপরি পাওনা হিসেবে যোগ করা হবে জাহান্নামের দরজাসমূহ খুলে দেয়া হবে এবং তাদেরকে চলে যেতে বলা হবে এবং জাহান্নামীরা তখন দ্রুত বেগে দরজার দিকে ছুটে যাবে যে মুহুর্তে তারা দরজার কাছে পৌঁছাবে তৎক্ষণাত্মা বন্ধ করে দেওয়া হবে মুমিনরা তাদেরকে এই অবস্থায় দেখে হাসাহাসি করবে জান্নাতে জানালা থাকবে তাই জান্নাতিরা জাহান্নামীদেরকে সেই জানালা দিয়ে দেখতে পারবে এবং আবু সালে বলেন এটাই হচ্ছে উক্ত আয়াতের ব্যাখ্যা ফাল ইয়া মাল্লা মিনাল কুফ্ফার ইয়াদ হাকুন আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে ওল্লাহি আমাদের কাছে সেই দিনের চেয়ে আকাঙ্খিত আর কোনো কিছুই হতে পারে না যেদিন ইনসা আল্লাহ তহ আমরা আল্লাহ সুহান চেহারা দেখতে পারবো এটাই হলো জান্নাতীদের প্রথম দর্শন দ্বিতীয় যেটি আমরা দেখব তা হলো সিংহাসনে বসে জান্নাতের জানালা দিয়ে আমরা এই মনোরম দৃশ্য দেখতে থাকব আমাদের হাতে থাকবে দুধের শরবত মধু ও পানীয় বিশিষ্ট গ্লাস আমরা প্রতি তাকাবো যারা দিনের পর দিন বিরামহীনভাবে আমাদের অত্যাচার করেছিল আমাদের ক্ষতি করেছিল এবং তারা আমাদেরকে নিয়ে উপহাস করত ও আমাদেরকে হত্যা করতো আল্লাহ সুফায়নুয়া তালা আমাদের অপরাধগুলো ক্ষমা করুন এবং আমাদের হক পথের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 তাদের কৃতকর্মের পূর্ণ প্রতিফল তাদেরকে দেয়া হবে এখন হচ্ছে প্রতিদানের পালা দুনিয়াতে যে উপহাস করেছে পরকালে তাকে নিয়ে অন্যরা উপহাস করবে আমরা আল্লা সু ভায়নাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে আল্লাকের উপর সমবেত করেন যেন আমাদের সাথে এমন আচরণকারীদেরকে সেদিন এভাবে আমরা দেখতে পারি ইনশা আল্লাহ তালা আল্লা সু ভায়নাহ তালা রাসুল মুসলিম কিংবা মুজাদ্দিদ যেই এই কাজের দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রত্যেককেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এটা আল্লাহ সুয়া তাল আর সুন্না সুতরাং আমাদের সবরের উপর আরও দৃঢ় হওয়া এবং এর উপর আমল করা প্রয়োজন আর তা একমাত্র ইম অর্জনের মাধ্যমেই হতে পারে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 পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদেরকে ওয়ালানব লুয়ান্ন লাম আত্মাদ নিশ্চিতভাবেই এটা ঘটতে যাচ্ছে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 কেউ কেউ চূড়ান্ত বিজয় লাভের কামনা করে আসলে বিজয় হল হকের রাস্তায় ধৈর্যের সাথে অবিচল থাকা এবং এর উপরেই মৃত্যুবরণ করা আর তাই আমরা আল্লাহর কাছে সবসময় কেবল এই দোয় করি। তিনি যেন আমাদের নির্ভেজাল তহিদ ও হক পথের উপর দৃঢ় অবিচল রাখেন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 রসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লামকে নির্মম অত্যাচারের ফলে তিনি তীব্র যন্ত্রণায় যখন কাতর হয়ে পড়েছিলেন তখন আল্লাহ তাকে বলছেন যে আপনার পূর্বে যারা এসেছিলেন তারা তাদেরকেও এভাবে অস্বীকার করেছিল এবং তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল তারা ওদের অস্বীকৃতি ও নিজেদের উপর আসা পরীক্ষার উপর সবর করেছিল এবং তারা কষ্টভোগ করেছিল যতক্ষণ না আল্লাহর বিজয় এসে তাদের কাছে পৌঁছে ওয়ালা মুবদিল আলী কালিমায়াতিল্লাহ এবং আল্লাহর বাণীর পরিবর্তনকারী কেউ নেই এর কোনো বিকল্প নেই প্রত্যেক দায়ীকে এটা জানতে হবে এবং এই আয়াতটি তিলাওয়াত করতে হবে এমন কেউ নেই যে আল্লাহর আয়াতের পরিবর্তন ঘটাবে সুতরাং বিজয় আসবেই এবং সেই সাথে বিজয়ের পূর্বের পরীক্ষাসমূহ নিশ্চিতভাবেই আসবে আপনি আল্লাহর শূন্য ও স্বাভাবিক নিয়মে কোনো রকম ব্যতিক্রম পাবেন না আপনারা যদি আমার নবী ইউসুফ আলাইসলামের পাঠশালা নামক লেকচারটি শুনে থাকেন আমি সেখানে দুজন সম্মানীয় আলীমের কথা বলেছিলাম তারা তাদের জীবনভর অসংখ্য পরীক্ষা ও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছেন আমরা ইমাম আবু হানিফা এবং চার ইমাম রাহিমাহমুল্লা তাদের ব্যাপারে বলেছিলাম যে তারা বিপদাপদ ও দুঃখ কষ্টে কী পরিমাণ জর্জরিত হয়েছিলেন এবং একের পর এক তারা কেবল পরীক্ষার সম্মুখীন হয়েছেন এমন আরো কিছু বই আছে যেখানে বিভিন্ন ব্যক্তিদের ইতিহাস ও আলোচনা উঠে এসেছে যেমন সিয়ারিন ইতিহাসের এসব মহাপুরুষদের মধ্যে এমন একজন কি ছিলেন যাকে তার সমগ্র জীবনব্যাপী কোনো ফিতনার মোকাবেলা করতে হয়নি না এমন কেউই ছিলেন না নাবা ইল ওলাকাদসালিন এবং অবশ্যই ডাসুলদের কিছু সংবাদ তো আপনার কাছে পৌঁছেছে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 रसुल्ला जीवन सब क्षेत्रीय परीक्षित सुबह सुबह अंत पक्षे एगारो बार सबरकारी हबार बेपारे सरसि निर्देश प्रदान करेंबहन सुरहुदे फिर इन्ना धैर्य धारण कर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 না তাকে তার নিজের ব্যাপারে আপনি ঘরে বসে থাকলে আপনাকে এভাবে না দাওয়ার ময়দানে নামুন তাহলে আপনাকে নিজের ব্যাপারে সবচেয়ে আপত্তিকর কথাগুলোই শুনতে হবে ফলে আপনি হয়তো নিজে নিজেই নিজের ব্যাপারে সন্দিহান হয়ে উঠবেন আরেকটি আয়াত ফসবির ইন হাক পঞ্চান্ন নাম্বার আয়াত একই কথা সুরা গাফিরের সাতাত্তর নাম্বার আয়াতে দ্বিতীয়বার বলা হয়েছে ফসবির ইন নাওয়াদ আল্লাহি হক সুতরাং হে আপনি সবর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য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 আল্লাহ বার স্মরণ করাতে চেয়েছেন যাতে আমরা আবার সুরা আল ইনসানের ২৩ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ নিশ্চয়ই হে মোহাম্মদ আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কুরআন নাজিল করেছি এখানে তানজিলা শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে এই আয়াত শুনলে মনে হতে পারে যে পরের আয়াতে হয়তো বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য বলা হবে অনেকটা এরকম যে আল্লাহ সুবাহ কুরআন নাজিল করেছেন এবং এর দ্বারা আপনাকে সম্মানিত করেছেন সুতরাং আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন কিন্তু পরের আয়াতটি হচ্ছে ফসবির হুকমি রব্বিক মুহাম্মদ নির্দেশের অপেক্ষা করুন এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন অর্থে বলা হয়নি আল্লাহ সুহায়না তাহা এখানে আদেশ করছেন যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তিনি যেন সে ব্যাপারে ধৈর্য অবলম্বন করেন আরেকটি আয়াত রব্বিক ফসবির হউথ আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সাবর করুন এবং মাচ চোয়ালার মতো হবেন না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল সুর আল কলামের ৪৮ নম্বর আয়াত এখানে আল্লাহ সু হায়না হওয়াতে বলছেন যে আপনার জন্য আল্লাহ যা ইচ্ছা করেছেন তার উপর ধৈর্য ধারণ করুন মাছের নবীর মতো হবেন না যখন বিপদ আপনাকে পেয়ে বসবে আপনি সবর করবেন ইউনুসর মতো সব ফেলে চলে যাবেন না আরও একটি আয়াত ফসবির ক্যামা সবার উল উল্লা আজমে মিনার রসুল অতএব আপনি সবর করুন যেমন করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ সুরা আল্লাহকাফের পঁয়ত্রিশ নম্বর আয়াত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 অবরোধ আরো করা হয়েছিল আপনার বেলাতেও যদি তাই করা হয় মূলত একে আপনি অবরোধ জেল কিংবা যে কোনো কিছু বলতে পারেন সবগুলোই এক্ষেত্রে প্রযোজ্য রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন সোহাবে আবু তো আলিবে ছিলেন আপনি যদি এর সম্পর্কে বিস্তারিত জানতেন তাহলে আপনার কাছে এটাকে কারাগারের চেয়েও বেশি কিছু মনে হতো তারা রসুল উল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতে লাগল এবং ভণ্ড নামে তাকে অভিহিত করলো তার বিরুদ্ধে এই অভিযোগ কোনো ছোটো খাটো কিছু ছিল না কারণ তাকে কোনো মানুষের সাথে না বরং আল্লাহ সুবহানাহু আ তালার সাথে ভণ্ডামির অপরাধে অভিযুক্ত করা হয়েছিল তারা তাকে মাজনুন অর্থাৎ এক উম্মাদ ব্যক্তি আখ্যা দিয়েছিল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 আমাদের রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে পাগল ও উম্মাদ নাম দেয়া হয়েছিল কেবল রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামই না বরং তার আগের নবী রাসুলদেরকেও একই নামে ডাকা হতো আপনাকে কেউ পাগল বলে ডাকে এটা যেন তেন কোনো বিষয় না আল্লাহ বলেছেন কেবল রাসুল উল্লা সাল্লাহ আলাইকেই না বরং সমস্ত নবী রাসুলকেই এই নামে এমনি ভাবে তাদের কাছে পূর্বের যে রাসুলি আগমন করেছে তারা বলেছে এ এক জাদুকর না হয় উম্মাদ সুরা আজাতের বাউন্ন নাম্বার आजकल दिन में रसुल्लाह सल्लाहू आलहीमतें ताता अजोग्य और अपदार्थ आख्या दी मूलत सल्लाहम के जंगी बलतार जीवन आत्मा अंतर परिवार और सम्पद सबकिर हबीब रसुल्लाह सल्लाहू आलहीसलमर प्रति कुरबान होक निश्चित तरा ता ठीक यत এবং তারা যখন আপনাকে দেখে আপনাকে কেবল বিদ্রুপের পাত্র রূপেই গ্রহণ করে তারা বলে এই কি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসুল করে প্রেরণ করেছেন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 রাসুল উল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের সাহাবিরাতে হলেন বাকিদের অনেককেই তপ্ত হয় উল্লাহ সাল্লু আলী হোসালামকে পাথর মারা হয় তিনি আল্লাহর থেকে নির্দেশ পেলেন এবং পথে তার প্রিয় সাথে আল্লাহর অপরিসীম দয়ায় সাহ বিচ্ছু ভরা এক গুহায় আশ্রয় নিলেন তার সন্তান আল কাসিম ইব্রাহিম আবদুল্লাহ জৈনব রুকাইয়া উমেকুলসুম একের পর এক সকলেই তার জীবৎ দশায় করেছিলেন ছিলেন রিউল্লাহআল আনহুম ফাতিমা রাজি আনহাই ছিলেন একমাত্র সন্তান যিনি তার শেষ পর্যন্ত এবং তখন তিনি জানতে পারলেন যে ও তার ঠিক পরেই মৃত্যুবরণ করবেন বেঁচে থাকতেই ফাতিমার মৃত্যুকাল সম্পর্কে অবহিত হয়েছিলেন একের পর এক বিপদ একের পর এক ফিতনা তার ব্যক্তিগত ও দাওয়ার জীবন উভয় ক্ষেত্রেই এগুলো সংগঠিত হয়েছিল আজকে আমরা আমাদের বাবা মা কিংবা ছেলে अथच रसुल्लाह सल अलहल्लम तरह समस्त सन्तान के हारिए एक मत्रु फातिमा ताला बेचे सल्ला এমন কি তার জীবনের ক্রান্তিকালেও তিনি দুর্দশা থেকে মুক্তি পাননি বুখারি ও মুসলিমের একটি হাদিসে বর্ণিত আছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলিহিহসাল্লাম যখন মৃত্যুসজ্জায় সাইিত তখন ইবনুমা সৌদরাদী আল্লাহ তাল আনহু তাকে দেখতে গেলেন রাসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম তখন জ্বরে কাঁপছিলেন ইবনুমা সৌদ রাজিউল্লাহ তাল আনহু তার দেহে হাত রাখলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আপনি তো খুবই অসুস্থ ইবনুমা সৌদ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম বললেন আমাকে জনের কষ্ট দেওয়া হয়েছে ইবনুমা সৌদ জিজ্ঞাসা করলেন আপনার জন্য কি পুরস্কারও দ্বিগুণ হবে রসুল উল্লাহ সাল্লু আলি বললেন হ্যাঁ ঠিক যেমন আমি দ্বিগুণ পুরস্কার পাবো রাসুল উল্লা সাল্লাহ আলী মালিক এবং এটি নিঃসন্দেহে অত্যন্ত দামি সুতরাং আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান যদি আলোয়াস্লার নিকটবর্তী হতে চান এবং আল্লাহর স্থানে পৌঁছাতে চান তবে যথাসম্ভব সাধ্যানুসারে এই পথকে আঁকড়ে ধরুন একে ধারণ করুন ও সবরকারীদের অন্তর্ভুক্ত হন দেওয়ার ক্ষেত্রে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের মহান বৈশিষ্ট্য ছিল সবর তিনি যদি তার দাওয়ার খাতিরে প্রতিশোধ নিতে চাইতেন তবে তা ইবাসীদের জন্য তিনি এক দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন তা ইব বাসীদের রক্ত পর্বতের চূড়া থেকে নেমে সমগ্র মক্কা উপত্যকায় প্রবাহিত হতো এবং কুরাইশ গোত্র ও এর আশেপাশের জনপদ এবং সমস্ত আরব উপদ্বীপের সকলেই জানতে পারত যে রাসুল উল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লামের অবাধ্য হবার পরিণাম কেমন হতে পারে এবং তারা এই শিক্ষা কোনো দিনই না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 এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মদিনা মরুভূমির দেশ এবং মরুভূমিতে কি পরিমাণ ঠান্ডা অনুভূত হয় সে সময় ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হয়েছিল সাহাবির আদি আল্লাহ আল আনহুমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন এবং সমগ্র দুনিয়া তাদের বিরুদ্ধে এক হয়েছিল সুরা আল আহজাবের এগারো নম্বর আয়াতে বলা হয়েছে হুনা আলী সময় মুমিনরা পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল তারা ভীত হয়ে পড়েছিলেন গতফান নাজ কিনানা সুলাইম মুররা, আসজা কোরাইশ এবং সকল গোত্র তাদের বিরুদ্ধে এক হয়েছিল ইহুদিরা মদিনার বাইরে অবস্থান করছিল যদিও শেষ মুহুর্তে তারাও প্রতারণা করেছিল অথচ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম ছিলেন আশাবাদী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 অথচ সে নিজেই এখন পরীক্ষা করন করছে আর আমরা এমন এমনকি নিজেদেরকেও রক্ষাও করতে পারছি না সে তোমাদেরকে সমগ্র দুনিয়ার উপর কর্তৃত্ব লাভের কথা শোনাচ্ছে অথচ আমরা এখান থেকে কয়েক পা এগিয়ে গিয়ে প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যেতেও ভয় পাচ্ছি সুরা আল আহজাবের বারো নম্বর আয়াতে এই কথা বর্ণিত হয়েছে ওয়া ফি ইল্লা এবং যখন মুনাফিক ও যাদের অন্তরে সংশয় রোগ ছিল তারা বলছিল আল্লাহ ও তার রাসুল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতারণা ছাড়া অন্য কিছু নয় সেই অন্ধকার মুহূর্তে পরিস্থিতি যখন ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল বরাবরের মতোই দৃঢ় প্রতিজ্ঞ মমিনদের ইমান আরও মজবুত হচ্ছিল পরিস্থিতি যত খারাপ হয় তাঁদের ইমান ততই বৃদ্ধি পেতে থাকে তাই বৃষ্টিপাত তাদের ইমানকে আরো বাড়িয়ে দিয়েছিল শেষ মুহূর্তে গোত্রগুলো যখন তাদের সাথে প্রতারণা করল এতেও তাদের ইমান আরও মজবুত হল সর্বশেষ চূড়ান্ত অবস্থা ছিল তখন যখন তাদের মাত্র কয়েক গজের মধ্যেই দশ হাজার লোক চলে এসেছিল মুমিনরা তখন কি বলেছিল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 সুনান আতমিজিতে বর্ণিত একটি হাদিসে আছে সদিবনে আবি ওয়াকাসু ত আলাহ আনহু রসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন ইয়া নাসি রসুল্লাহুবালা অর্থাৎ ইয়া রসুল্লাহ সবচেয়ে বেশি কাকে পরীক্ষা করা হয় এই প্রশ্নটি যদি এখন আমাকে করা হতো এবং ইসলামের মূলনীতি ও ধারণাগুলোর ব্যাপারে আমার যদি কোনো পড়াশোনা না থাকতো তবে আমি হয়তো বলতাম যে গুনাগার ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় জিনা ব্যভিচারকারী ও ধর্ষক এরাই তো সবচেয়ে বেশি পরীক্ষিত হবে কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বললেন আল আমবিয়া আমসাল আমসাল ও রাসুলদেরকে এবং তাদের অনুসারীদেরকে ইউব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 কেউ যদি জান্নাতের দ্বিতীয় স্তরে পৌঁছানোর ক্ষমতা রাখে তবে সে তৃতীয় স্তরে পৌঁছাতে পারবে কিনা সেটি দেখা হয় আল্লাহ সুহায়না আপনাকে ভালোবাসেন তাই তিনি চান আপনি আরও উঁচু স্তরে পৌঁছান তিনি আপনাকে যতটা সম্ভব আর সে কাছাকাছি অবস্থানে নিয়ে যেতে চান আর যদি তার দিন অতটা মজবুত না হয় আল্লাহ তাকে শাস্তি দিতে চান না এই ব্যক্তি কেবল জান্নাতের দরজার ভিতরি অবস্থান করবে এটাই তার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 তবে আলহামদুলিল্লা আমি কোনো গর্ব করছি না অহংকারও করছি না কিন্তু আমি দেখেছি যখনই বিতর্কের সময় উপস্থিত হয় উপস্থিত সকলেই দেখতে পায় যে বিদ্রূপ আসলে কাদের প্রাপ্য। বিভ্রান্ত বিদ্রুপ যারা কুফ্ডার সন্তুষ্টি লাভের জন্য তাদের ভাই বোনদেরকে আক্রমণ করে আপনি তাদের ডানে বামে তাকালে দেখবেন যে এদের আসলে কোনো সমর্থক নেই একই সাথে আপনি হয়তো অনেক চিৎকার হৈ হুল্লড় শুনতে পাবেন কিন্তু আপনি দেখবেন সেখানে কেউ নেই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 এই প্রেক্ষাপটে আমার কথা ও মসজিদ আমি তারই কথা একটু রিভাইজ করে বলছি ও মসজিদ কুমিন প্রতিদিন আপনি মসজিদে যান এবং শুনতে পান আমরা নতুন একটি মসজিদের জন্য একের পর এক ফেলা হয় এবং মসজিদ নির্মিত হতে থাকে আইনা মিন কিন্তু বিলালের সেই আওয়াজ কোথায় যখন তাদের নিজেদের উপর কোনো দুর্যোগ আপত্তিত হয় তারা এর নিন্দা জানাতে ব্যতী ব্যস্ত হয়ে পড়ে কিন্তু যখন কোনো মুসলিম দুর্ঘটনার শিকার হয় তখন কি আপনি এদের কাউকে তাদের আশেপাশেও দেখতে পান না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 কারাগারে উপর যেভাবে অত্যাচার করা হয় কথা বলা দরকার ও মসজিদুক উম সাইহাতিল হককে খালি শহরে শহরে মিনারদ গড়ে উঠেছে কিন্তু মসজিদগুলোতে আর হকের বাণী উচ্চারিত হয় না বর্তমান উম্মাহ এমনই এক অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে